আচ্ছা একজন ভাই জানতে চাইছেন চলা তো বলে কোন নামাজ আছে কিনা থাকলে কিভাবে পড়তে হবে গত শুক্রবারে আমাদের সভাপতি সাহেব একটু রাগ করছিলেন একই প্রশ্ন খালি বারবার প্রতিদিন করতে থাকেন আর এইসব প্রশ্ন তো আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকলেই পাইবেন ডুকলেই পাইবেন কি বলেন এই আজকে চোদ্দ বছরে মনে হয় কত অসংখ্যবার আমরা এই বিষয়ে আলোচনা করেছি তো এটা যারা নিয়মিত শুনেন তাদের জন্য অনেক পুরাতন কিন্তু যিনি নতুন আসছেন যেই ভাই তার জন্য আজকে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা নতুন এই জন্য এই প্রশ্নগুলো আমাদের ভাইয়েরা করেন কিন্তু যারা পুরাতন আগে থেকে চোদ্দ বছর ধরে শুনে আসতেছেন তারা মনে করেন একই প্রশ্ন প্রতিদিন আসে কেন এই আমাদের ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা বেশি বেশি করে আমাদের আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন তাহলে সেখানেই এই প্রশ্নের উত্তরগুলো বিস্তারিত পাবেন আবার কিছু কিছু ভাই আছেন শুধু মোবাইলে প্রশ্ন করে উত্তর জানতে চায় এ রাতে দিনে সব সময় খালি ফোন করে করে মোবাইলে জানতে চান তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের তাফসিরুল কোরআনে আলোচনাগুলো শুনলে এগুলো সব আছে মোটামুটি যা দরকার আমাদের বর্তমানে ইমানের উপরে চলার জন্য প্রায় অধিকাংশই আছে এবং যে প্রশ্নগুলো করেন মোবাইলে এই প্রশ্নগুলো আমি দেখি যে নিরানব্বই ভাগে আমাদের ওয়েবসাইটে আছে তো সেখান থেকে শুনলে আর আপনি কষ্ট দেওয়া লাগে না কথা বলার মধ্যেও কিন্তু কষ্ট আছে আছে না অনেক ভাই এটা কিন্তু বুঝে না অনেকে মনে করে যে শাখের কাজ হলের ঘুম কিসের খাওয়া দাওয়া কিসের বিশ্রাম কিছু আমরা এরপরে শায়েক কয় বছর পরে অসুস্থ হয়ে যাবেন বিছানায় পরে থাকবেন বাস তখন আর দরকার নেই এই আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এই যে আমরা এক আধারে এতক্ষণ তাপসির করলাম এসার যখন চলাতে হবে এর পরেও দেখা যায় অনেক ভাই প্রশ্ন থাকে এটা তো চিন্তা করা দরকার যে একজন মানুষ তিনিও তো মানুষ না বা কিছুই না আপনাকে যদি এরকম কথা বলতে আপনি কি কথা বলতে পারতেন মানুষের সাথে আর একটু বিশ্রামেরও তো দরকার আছে একটা মেশিন তিন চার ঘন্টা চলার পরে একটু রেস্টের দরকার আছে না কিন্তু বাইরেরাই রেস্ট দিতে নারাজ এর পরে প্রশ্ন করবে মানে এখানে শুরু হবে আবার মোবাইল তো শুধু এখন একটু অফ আছে অন হইলে শুরু হবে আবার। আবার মানে এটা থাকবে। তো বিষয়গুলো আবারকে বুঝা দরকার আপনারা শুনবেন শুনলে প্রশ্নগুলো পেয়ে যাবেন সলাতো তাসবিহের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে হাদিসের অভাব নেই এজন্য জন্য কেউ বলে হ্যাঁ এত হাদিস আছে আবার চলাত তাসবি নাই কেমনে এজন্য শাইক বিন বাজ রাহমা উল্লাহ শাহেখ সো আল বিন ওসাইমিন রাহম যাদেরকে সারা দুনিয়ার সমস্ত মুসলিম ও মা ইমাম হিসাবে ফকি হিসাবে মজতাহিদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন তারা বলছেন যে এই যে হাদিসগুলো পাওয়া যায় এসব হাদিসের উপরে ভিত্তি করে কোন আবাদত করা যায় না ওই এবাদত করার মতো মানসম্পন্ন হাদিস না এজন্য তারা বলছেন কোনো নাই। আর যারা বলছেন যে হাদিসগুলো হাসান তারা বলছেন যে এটা পড়া যাইতে পারে তা এখন কথা হলো পড়া যাইতে পারে যদি এটা আমরা ধরেনি কার জন্য এটা না যিনি সব সহিদ হাদিসের আমল শেষ মানে আরো কিছু পাই কিনা আর যিনি সহিদ এর গুলো আমল করে না উনার তো দিফ হাদিস খুঁজার সহি হাদিসে আসে প্রতি রাত্রে এগারোটা কাত করে তাহা যুগ প্রতিদিন রাত্রে এগারো টাকাত আয়সা আম্মান আয়সারে দিলে তানা বলছে আল্লাহ রসল রমাদান গাই রমদানের সব সময় রাত্রে এগারো টাকা পড়ে আপনি প্রতি রাত্রে এগারো টাকাত পড়েন কি না সহিহাদিসের আমল শুরু করেন প্রতি রাত্রে এগারো টাকাত পড়েন তারপরে চলাতো দোহা পড়েন হাদিস দ্বারা প্রমাণিত তারপরে আপনি পাঁচওয়াক্ত জামাতে পড়েন তারপরে আপনি মাগরিবের পরে দুই রেখাত চার রাখ ছয় রেখাত যা পড়েন পড়েন এভাবে শহীদ হাদিস গুলা সব শেষ তারপরে যায় আপনি আমল করলে এটা আমল করতে পারেন এজন্য আমাদেরকে দৈফ হাতিসের গুলার দিকে না গিয়ে আগে প্রথম ঠিক করেন যে এই জামানায় পাঁচওয়াক্ত ফরজ সলাদ এগুলোই জামাতে আদায় করতে পারেন কিনা অনেকে আদায় করেন কিন্তু জামাতে আদায় করতে পারেন না গড়ে আদায় করেন অথচ জামাত শহীদ হাদিস দ্বারা প্রমাণিত ওয়াজিব ওজরবিহীন জামাত ত্যাগ করা যায় না এই জন্য নফল সলাতের দিকে আগে মনোযোগ না দিয়ে বেশি বেশি বড় যে হাত করা আপনি এই পাঁচ ওয়াক্ত সলাত আদায়ের আদায় করানো আপনি পজরের উঠে চলে আসছেন বা জামাত তাক উলার সাথে প্রথম কাতারে আদায় করছেন ঘরে আপনার স্ত্রী সই রয়েছে শেছে আপনার এই তাকবিরি উলার চাইতে মসজিদে আসে বসে থাকার চাইতে ওগুলার ঘুম থেকে তোলা বেশি জরুরি এই জন্য এই বিষয়গুলোর দিকে আমরা বেশি নজর দিই আল্লাপ আপনাদেরকে তফপিক দান করুন জি সংক্ষেপে আমরা দু তিনটা প্রশ্ন নিয়ে এসে আসি মানে এটা সব রাখাতে না এটা হলো প্রথম রাখাতে এবং তৃতীয় রাখাতে দ্বিতীয় রাখাত আর চতুর্থ রাখাত এমনি বৈঠক আছে প্রথম পরে দ্বিতীয় রাখাতের পরে এই তৃতীয় রাখাতের পরে সরাসরি না উঠে প্রথমে একটু বসা তারপরে উঠা এটার নাম জালসায়ে মানে একটু বিশ্রামের বৈঠক এটা নবী সাল্লা ইসলামের সন্ন্যাহ অসংখ্য সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত তবে কোনো কোনো ইমাম এটাকে গ্রহণ করেন নাই তারা বলছেন যে নবী সাল্লা ইসলাম এটা প্রথম জীবনে করেন নাই যখন হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন তারপরে এটা করছেন যে সরাসরি সাজদা থেকে উঠতে একটু কষ্ট হয় এজন্য জন্য একটু বসছেন তারপরে দাঁড়াইছেন এজন্য কোনো কোনো ইমাম এটাকে সুন্না হিসাবে গ্রহণ করেন না তবে অধিকাংশ জমহুর ও লামাদের মত হল এটা সুন্না আর এইটা করলে একটা সুন্নতের অনেক উপকারিতা আছে সেটা হলো আপনি ওই আমাদের গন্ডগোলটা হয় দুই রেখাত পড়ছি না তিন রেখাত পড়ছি তিন রেখাত পড়ছি না চারি রেখাত পড়ছি এরকম গণ্ডগোল হয় না এই শূন্যতা আদায় করলে এই গণ্ডগোলটা হবে না মানে এক জায়গায় জালসায় এস্তের আহা করবেন আর এক জায়গায় পরিপূর্ণ বৈঠক করবেন আবার জালসাই ইস্তের আহা করবেন আবার পরিপূর্ণ বৈঠক করবেন আপনার হিসাব রাখা সহজ এক রেখাত হয়েছে না দুই রেখাত হয়েছে দুই রেখাত হয়েছে না তিন রেখাত হয়েছে মানে আপনি আগের বৈঠকটা চিন্তা করলে হবে যে আমি কি পণ্য বৈঠক করছি নাকি জালসাই স্তেরাহা করছি জালচাই স্তেরা হইলে আমার একটা বৈঠক করলে দুই রাখাত শূন্যতার মধ্যে অনেক উপকারিতা আছে আর নবী সাল সাল্লাম এটা করে বলেন নাই যে এটা আমার অসুস্থতার জন্য এখন বার্ধক্যকালীন করতেছি তোমরা করিও না এরকম কথা বলেন নাই তো যেহেতু নবিস সালাম শেষ জীবনে করছেন শেষ জীবনের আমল আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ শেষ জীবনে না করলে বোঝা যায় যে এটা আগে করছেন পরে এটা কোনো কারণে বাদ দিছেন হ্যাঁ শেষ জীবনে করছেন মানে এটা আরও একবারে শক্ত হয়ে প্রতিষ্ঠিত এই জন্য ওলামাই মাদিনা সহ ওলামাই গ্রামের অধিকাংশ জমের মতো হলে এটা শূন্য আর শেয়ার বাজারের কথা যেটা বলছেন শেয়ার বাজারের ব্যবসার নীতি মেলা হইল যেই কোম্পানির ব্যবসা বৈধ সেই কোম্পানির শেয়ার কিনেও বৈধ বিক্রি করা বৈধ বেচা কিনে বৈধ যে কোম্পানির ব্যবসা বৈধ না সেই কোম্পানির শেয়ার বেচা কিনেও বৈধ না এখন ব্যবসা বৈধ হওয়ার জন্য শর্ত হইল তাদের যেই ব্যবসাটা সুদের ব্যবসা এটা কি বৈধ তো যে কোম্পানি সুদের ব্যবসা করে এই কোম্পানির শেয়ার কেনা বেচা যাবে না যে কোম্পানি সিগারেট বানায় সিগারেটের ব্যবসা করে ওই কোম্পানির শেয়ার বেচা কিনা যাবে না এইভাবে যে কোম্পানি হারাম জিনিস বানায় হারাম পণ্য বানায় হারাম জিনিসের করে এগুলো কিনা যাবে না আরেকটা হলো জিনিস হালাল বানায় কিন্তু কোটি কোটি টাকার ঋণ নিয়ে রাখছে কোম্পানি ঋণ খেলাফি সুদের ঋণ জিনিস হালাল বানায় ওই যে আমরা বলছি না যে অফিস থেকে ঘুষ খেয়ে আসার সময় গরু গোস কিনে নিয়ে আসছে ঘুষের টাকা দিয়ে এবং বাসায় আনার পরে বিসমিল্লা বলি রান্না করছে খাইতে বসতে দস্তরখান বিচাই বিসমিল্লা বলি ডাইন হাত দিয়ে খাইছে আলহামদুলিল্লাহ বলে শ্বাস করছে সব শূন্যত অনুযায়ী কিন্তু কিনা হয়েছে কি দিয়ে আপনার কোম্পানির সব পণ্য সব হালাল সব প্রোডাকশন হালাল কিছু হালাল কিন্তু আপনি কুটি কুটি এটাকে সুদের ঋণ এবং ঋণ খেলাফি এই এই পণ্য আপনার হালাল হইলেও ব্যবসা অবৈধ সুতরাং এই জাতীয় কোম্পানিরও শেয়ার বেসা না। এইটা হিসাব করলে শেয়ার বাজারে যত কোম্পানি আছে আপনি শেয়ার কেনার মতো কোম্পানি খুঁজে পাওয়া যাবে না এই জন্য এটা থেকে দূরে থাকাটাই তাকওয়া। আরেকটা হলো আমাদের যে শেয়ার বাজার এটা হলো জুয়া জুয়া কেন্দ্রিক শেয়ার বাজার সবচেয়ে বড় জিনিস এটা কিন্তু মূল শেয়ার বাজার বলতে শেয়ার বাজারের ব্যবসা বলতে যেটা বোঝায় সেটা না শেয়ার বাজারের ব্যবসা হলো আমি একটা কোম্পানির বৈধ হালাল কোম্পানির শেয়ার কিনে রাখলাম এরপরে কোম্পানি লভ্যাংশ দিবে কিছুদিন পরে কোম্পানি বিভিন্ন বোনাস দিবে এগুলো আমি গ্রহণ করব বা পরবর্তীতে দাম বাড়বে কমবে বিক্রি করব। কিন্তু আজকে কিনলাম তিন দিন পরে বিক্রি করলাম এটা হলো কাগজের ব্যবসা কিনা এখনো আমার হাতে হস্তগত হয় থেকে আমাদের সবাইকে সুন্নার উপরে থাকার তোফিক দান করুন